তম রাত কিনা এটা হলো এক নম্বর কথা প্রথম যে কোনো বিষয়ের আমাদেরকে সাব্যস্ত করতে হবে যে এটার কোন ফজিলত নির্ধারিত আছে কিনা বা এটা কোনো আলাদা বৈশিষ্ট্য আছে কিনা নাকি শ্রাবান মাসের বাকি ২৯ উনতিরিশ রাত যেরকম মধ্যবর্তী রাতটাও সে একই রকম কিনা নাকি এটা কোন আলাদা পজিলত আছে প্রথম প্রমাণিত করতে হবে এই বিষয়টা মানে এবাদতের আগে আমলের আগে হলো আকিদা আকিদা আগে আমল পড়ে তো আপনার ফাজাইল প্রমাণ করা এটা হলো আকিদার বিষয় এটা কিন্তু আমলের বিষয় না বা ইবাদতের বিষয় না এটা হলো আকিদার সাবজেক্ট আর আকিদার বিষয় খেয়াল রাখতে হবে যে আকিদার যে বিষয়গুলো সেগুলো কোরআনে কারিমের আয়াত স্পষ্ট আয়াত এবং নবী সাল্লা ইসলামের সহি হাদিস ছাড়া আকিদা কোনোদিন প্রতিষ্ঠিত হয় না দুর্বল হাদিস দিয়ে দৈব হাদিস দিয়ে কখনো আপনার আকিদার কোনো বিষয় প্রতিষ্ঠিত করা যায় কারণ আকিদার বিষয়গুলো বিষয়। এই একবার সুবানাল্লা বললে এত লক্ষ্য স্বভাব হবে তো এই যে এত লক্ষ্য স্বাবিবে আল্লাহ এত সুবান সবাব যে আমি বিশ্বাস করলাম এই বিশ্বাসটা গায়েবের বিষয় এটা আকিদার বিষয় তো এই আকিদার বিষয়টা বিশ্বাস করতে হলে এমন শক্তিশালী দলিল লাগবে যে দলিলের ব্যাপারে কোনো সন্দেহ নেই এরকম শক্তিশালী দলিল ছাড়া যে এত লক্ষ সাবাব এত হাজার সাবাব বা এই জান্নাত পাওয়া যাবে এটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে যে ফজিলত আমাদের দেশে এই ব্যাপারে একটা ভুল কথা প্রচলিত আছে যে ফজিলতের জন্য দৈফ হাদিস গ্রহণযোগ্য ফাজাইলের জন্য তারা বলে যে ফাজাইলের জন্য যে দুর্বল হাদি চলেও অসুবিধা নেই বা জালহাদি চলেও অসুবিধা নেই ফজিলত কিন্তু ফজিলতটা তো আকিদারের বিষয় তাহলে আকিদার বিষয় যদি হয় তাহলে সেটার জন্য হয় কোরআনে ক্যামের আয়াত লাগবে অথবা হাদিস সহি তাহলে এই রাত্রিটা লাইলাত আমরা এটাকে আমাদের দেশে বিভিন্ন শব্দে এটা প্রচলিত এটার বহুল প্রচলিত শব্দ হলো সবে বরাত এই সবে বরাত শব্দটা কোন ভাষায় পার্সি ভাষায় তো আমরা বাঙালি হয় বাংলা বলবো বাঙালির যেহেতু আমাদের মূল ভাষা বাংলা তাহলে বললে আমরা বাংলায় বলবো নিজের ভাষায় অথবা যেহেতু কোরআন সুন্নার ভাষা আরবি তাহলে আমরা আরবি বলবো মাঝখান আমরা ফার্সিতে যাব কেন ইরানের সাথে আমাদের এত মহব্বত কিসের এজন্য ইরানের মহব্বত দরকার নেই ফার্সি তো ইরানের ভাষা তা আমার ইরানের সাথে মহব্বতের তো কোনো প্রয়োজন নাই এজন্য এটা যদি আমার ইসলামের পরিবেষা হয় আমার যদি এটা ইসলামেই আমি মেনে চলি তো ইসলামের কোরআন সন্না ইসলামের বিধিবিধান তো আরবিতে তো এটাকে আমি প্রথমে হয় আরবিতে বলবো আর আরবি না হলে এটাকে আমি বাংলা বলবো আমার হিন্দি ভাষায় ফার্সি ভাষায় উর্দু ভাষায় অন্য ভাষায় এটা দরকার নেই কিন্তু দেখা গেছে আমরা বাঙালি কিন্তু এলেম না থাকার কারণে আমরা ওই এটাকে ফার্সি ব্যবহার করতেছি সবে বরাত এটা হলো ফার্সি तोबी जो व्यवहार करीबी की लाइलेतुन ने मीन सबान लाइलेतुन न्यवहार करी मातृभाषा बांगला भाषा बोलो की श्रावान मध्यवर्ती रजनी श्रावान मासर मध्यवर्ती रजनी আমরা হয় আরবিটা বলবো না বাংলাটা বলবো আর ফার্সির দিকে যাওয়া দরকার নেই তবে কেউ যদি ফার্সিটা বলে তার গুণা হবে কথাও বলা যাবে না তার যদি বিষয়ে বিষয় তার যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে গুণা হবে এই কথাও বলা যাবে না অন্য ভাষায় ব্যবহার করলে অসুবিধা নেই কিন্তু সমস্যা হয়েছে ইরানি যে শব্দগুলা ফার্সি যে শব্দগুলা এই শব্দগুলার পিছনে একটা গভীর জিনিস লুকায়িত আছে ফার্সি শব্দগুলো ফার্সিদের ইরানিদের মতে ইরানিরা কি শুন্নি না শিয়া শিয়া শিয়াদের মতে তাকিয়া নামক একটি জিনিস আছে শরীয়তের তাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকিয়া তাকিয়া হলো মানে উপরে বাহ্যিকভাবে একটা বলা হবে কিন্তু গোপনে অর্থ নেওয়া হবে আরেকটা মানে মাকসুদ থাকবে মতলব থাকবে আরেকটা কিন্তু শাব্দিকভাবে বাহ্যিকভাবে বলা হবে একটা তারা বলেন যে এই পদ্ধতিটা এই পদ্ধতিটা ব্যাপারে তাকিয়া জায়জ হবে না কেন তাকিয়ার মাধ্যমে আমি মানুষকে ধোকা দিব প্রতারণা করব তো সেই প্রতারণার মাধ্যমে আবার আবাদত হয় কিভাবে শিয়াদের মূলনীতি হলো তাকিয়া তাকিয়া মানে তারা একটা শব্দ এমন একটা শব্দ বের করবে যে শব্দটা বাহ্যিকভাবে বোঝা যাবে একটা এটা এটার ভিতরে লুকায়িত থাকবে তাদের আরেকটা মতলব যেমন ধরেন হুজুর হুজুর কিন্তু ফার্সি শব্দ তাই হুজুর বললে বাহ্যিক অর্থ হইল মিস্টার সার জনাব ভালো জিনিস কিন্তু এটার ভিতরে কিন্তু আরেকটা লুকাইতো আছে তাদের সেটা হলো যে নবী সাল্লিয়াম সব জায়গায় হাজির নাজির মানে হাজির নাজিরের আকিদা এই হুজুরের মধ্যে লুকায়িত আছে কিন্তু সেটা তারা প্রকাশ করে না বাহ্যিকভাবে বলা হচ্ছে যে হুজুর মানে জনাব হুজুর মানে সম্মান করলাম আমি অসুবিধা কোথায় কিন্তু সম্মান তো ঠিক আছে কিন্তু সম্মানের ভিতরে যে গোবন জিনিস লুকায়িত আছে এই জন্য আরবিতে হাদিস হল কয়লা সাল্লু আলাই আর বাংলা লিখতেছে হুজুর সাল্লিসাল্লাম ফর্মাইয়াছেন হুজুর সাল্লি সাল্লাম এর সাত করেছেন এখানে তো আরবি হাদিসের মধ্যে হুজুর সাল্লা আসার সাল্লাই তা আপনি বাংলা করলে করবেন রাসুল্লাহ সেটা না করে হুজুর সাল্লা অর্থাৎ এটার মধ্যে হাজির নাজিরের আকিদাটা আভ্যন্তরীণ ভাবে লুকায়িত আছে ঠিক একইভাবে সবে বরাত এটা যদি কোরআনের এটা যদি কোরআন এত শব্দটা নাই হাদিস থেকে যদি শব্দটা নেওয়া হইতো যদি আমরা ধরি যে হাদিস কে মানে ফার্সি করা হয়েছে তাহলে হাদিসের আর বিহল কি ডাইলে মেন যদি করা হয়তো তাহলে ফার্সি কি হইত মানে এটা হবে মাসখানের ওয়াসাতি সবে শাহবান ওয়াসাতি শবে শাহবান শবে শাহবান মানে শাহবানের রাত আর ওয়াসাতি মানে মধ্যবর্তী রাত তাহলে যদি আপনি কোরআনটাই শব্দটাই ফার্সি করেন তাহলে রাত যেটা সাবানের মধ্যবর্তী তাহলে ওয়াসাতি সবে সাবান সাবানের রাত্রির মধ্যবর্তী রাত কিন্তু ফার্সি সেটা করা হয় নাই ফার্সি চলে গেছে সবের সাথে বরাত বরাত মানে তাকদির তা আরবিতে কি এটাকে লাইলে কদর বলা হয়েছে লাইলে আরবিতে বলা হচ্ছে অর্থাৎকে যদি আমি আরবি করি শবে বরাত কি হবে আমার কথা বুঝতেছেন না লাইতুল কদর শবে বরাতের আরবি হলো লাইলেতুল কদর মানে সাবানের রাত্রের মধ্যবতীরা সবে বরাত কিন্তু লাইলেতুল সাবানের ফার্সি না কিন্তু আমরা এই ব্যাপারে কোনো চিন্তা গবেষণা ফিকির না থাকার কারণে আমরা কিন্তু এটা বিশ্বাস করে যাচ্ছি যে আরবিতে লাইলে সাহাবানের কোন অর্থের মিল আছে লাইলেত নিন শাহবান যদি আমি বাংলা করি তাহলে হবে কি সাবানের মধ্যবর্তী রজনী সাবানের মধ্যবর্তীর এটা তো সবে বরাত হবে না ভাগ্য হবে না কিছু হবে না অর্থাৎ আমাদেরকে সন্ন্যার পরিবেশা হাদিসের পরিবেশা থেকে অনেক দূরে কাসির এটা হলো লাইল মোবার এরকম যারা বিশ্বাস করে ফাঁকা আবা আদান তারা হক থেকে বাস্তব থেকে অনেক দূরে সরে গেছে এটা ইমাম ইবনে কাসির মন্তব্য প্রথমে আমরা বুঝলাম যে তাহলে এই রাত্রিটা হবে লাইলে অথবা সম্পর্ক নাই আচ্ছা আবার আসেন লাইলে শাহবান যেটা আমরা বললাম যে এটাই সুন্নার পরিবেশ লাইলেতন এটার ফজিলত প্রমাণিত কীরা এটার ফজিলত আমরা বলবো এটা প্রমাণিত মানে এই রাত্রিটা একটা ফজিলত ময়রাত মোবারক ময়রাত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই শ্রাবান মাসের বাকি যে ২৯টা ২৮টা বা ২৯টা রাত আছে সেই রাতগুলোর থেকে এই রাত্রের মর্যাদাটা ভিন্ন এই রাত্রের মর্যাদা অবশ্যই আছে এখন এই মর্যাদা পাইলাম কোথায় এটা দলিল কি কেমনে জানলাম যে এই রাত্রের মর্যাদা আছে প্রথমে আমরা আসি কোরআনে কারিমে পুরানি সবজির হাকিম আমি কোরআন নাজিল করেছি এক ময় রাত্রিতে কোরআন নাজিল করেছি বরকতময় মোবারকময় এক রাত্রি এখন মোবারকময় রাত্রি কোনটা আল্লাহা কিন্তু বলছেন আরেক আয়াতে গিয়ে আল্লাহ সুবাহ সেটার ব্যাখ্যা দিছেন এখন এই আয়াতের আরো দুইটা আয়াত ব্যাখ্যা আছে কোরআনে কারিমের এই যে আয়াতটা ইন্দ লাইলাতবার সেখানে কি আল্লাহাক এটাকে লাইল মোবার স্পষ্ট করছেন হুফি লাইল কাদার আমি কোরআনাজ করেছি কদরের রাত্রিতে তাহলে ওখানে স্পষ্ট হয়ে গেছে আল্লাপ আল্লাপ হুদা শাহরু রান রমাদানোর আন যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে আপনার লাইলেত মোবারকা বলতে এবং সেটা রমাদান মাসে এটা একটা আয়াতকে কে আল্লাপাক আরো দুইটা আয়াত দিয়ে করে দিছে স্পষ্ট করে দিছে এখন কথা হলো এই আয়াতের মাধ্যমে আমরা লাইলে কিভাবে দেখবেন দোকানের এই আয়াত ইন্নলে মোবারকা এবং তারা সবাই ব্যাখ্যা করতেছেন যে লাইলে মোবারকা মানে লাইলে মাসের মধ্যবর্তী রাতে নাকি কোরআন আচ্ছা এখন কথা হলো এই এই ব্যাখ্যা করা এটা বলছেন যে যারা বলে যে লাইলেত মোবারকা অর্থ হল লাইল কদর এটা বলছেন এই কথাটাই হল সঠিক তাহলে ইমাম তবারি যিনি আহসামাতের প্রথম কোরআনের তাপসির কারক তাঁর তাপসিরের মত পরবর্তীতে আর কোন তাপসির রচিত হয়নি ওনার তাপসির কে করে দুনিয়াতে যত তাপসির রচিত হয়েছে তিনি তিনশো দশ হিজড়িতে আন্ত কাল করছেন অর্থাৎ উনি একেবারে প্রথম যুগের মানুষ তিনি বলতেছেন যে এখানে লাইলেতুল কদর এটাই হক ইমাম কর্তুবির তারপরে কর্তুবির মধ্যে তিনি বলতেছেন ইমাম কর্তুবী আনতে কাল করছেন ছয়শো পঞ্চাশ হিজড়িতে তিনি বলতেছেন যে এখানে দুইটা কথার মধ্যে লাইলেতুল নসিন শাহবান এবং লাইলে কদরের মধ্যে এখানে আসাহ বেশি সহি কথা হলো যে এটা লাইলে কদর আবার ইমাম ইবনে কাসির একটু কড়াভাবে বলছেন উনি বলছেন যে এটা লাইলে কদরেই হবে কেউ যদি এটা মনে না করে সে গোমরা হয়ে গেছে সে এখান থেকে হক থেকে অনেক দূরে সরে গেছে এটা ইমাম ইবনে কাসির যিনি সাতশত চুয়াত্তর হিজড়িতে এতকাল করেছেন তাহলে এইভাবে সকল তাপসির কারক কি ওলামায়ে দেবন্ধ দেওবন্দের যে সকল তাপসির কারক আশরাফ আলী থানবী রহমতুল্লা আলী তিনিও বলছেন যে এখানে স্পষ্ট লাইলে মোবারকা বলতে কদর। লাইলাত কোরআন যিনি লিখেছেন নাম কি ওনার মুক্তি শফি উনিও দেওবন্দি আলেম ওলামাই দেওবন্দের তিনিও বলছেন যে এখানে লাইলেতুল মোবারকা বলতে লাইলাতুল কদর এটা প্রতিষ্ঠিত সকল মুফাসমতে যে এখানে বলতে মোবার কদর কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা হল যে সকল তাপসির কারক ইবনে আব্বাস রাদি আল্লাহন হুমা ইবনে অমর রাজি আল্লাহ তারপরে ইবনে মাসুদ রাদি আল্লাহন হুমা তারপরে আপনার ইবনে আব্বাসের ছাত্র যারা ছিলেন মুজাহিদ কাতা সাইদ ইবনে জুবাই হাসান আল বসরি সকলেই বলছেন যে লাইতুল মোবারকা মানে লাইল কদর কিন্তু একজন ইবনে আব্বাসের ছাত্র নাম হইল ইকরিমা ইকরিমা রাহিমা তিনি অনেক বড় মাফের কোরআন তাফসির কারক বড় মানের মহাদিস বড় মানের ফকি একেবারে অলরাউন্ডার সব সাবজেক্টে উনি বড় মাফের একজন তাব তিনি বলছেন যে এখানে কথাটা গ্রহণ করেন নাই এখন ঠিক আছে গ্রহণ করেন নাই কিন্তু এখন প্রশ্ন হল যে তার মতো একজন এত বড় মাপের একজন মুফাসের কোরআন একজন বড় মহাদিস একজন ফকি তিনি এখানে তিনি তো আর হুট করে বেহুদে একটা কথা বলে দেন নাই যে এটা বলার আগে তো অনেক গভীর গবেষণা করে তারপরে বলছেন এই উনি বলার কারণে ওনার কথাটা অ্যাকসেপ্ট হয় নাই কিন্তু আরেকটা দলিল এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে লাইলেত নসবিন শাহবান বলতে কোনো একটা রাত মর্যাদা সম্পন্ন আছে এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সাতজন একমত আর একজন এই মতের সাথে একমত নাই তা আমাদের দেশীয় নিয়মে সেটার সিস্টেম কি ওইটার সিস্টেম হলো উনি নোট অফেন্ট এটা দেওয়া মানে এটা সারা জীবন রেকর্ড থাকবে যে ওই সিদ্ধান্তের সময় কমিটির অমুক সদস্য এটার সাথে একমত হন নাই আপনি যদি নোট অফ ডিসেন্ট না দেন চুপ করে থাকেন তাহলে বোঝা যাবে যে পরবর্তীতে একমত ছিলেন না এই জন্য এখানে ইক্রিমা রাহেমাহুল্লা তার কথাটা দলিল হিসাবে হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে যে উনি যেহেতু সেই তাবে কামের যুগে যিনি অসংখ্য সাহাবি ও স্তাত পেয়েছেন তিনি বলতেছেন যে লাইলে বুঝতে হবে লাইলে নামে কোন একটা রাত আছে না থাকলে উনি কোথা থেকে পেলেন অর্থাৎ উনার এই বক্তব্যের দ্বারা লাইলেত নসিন শাহবানের ফাদ মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার এই কথাটা বুঝতে পারছেন সবাই দ্বিতীয় কথা হলো असंख हादी आरोप राम ये गहि हादी दूरकम एक हादी ग যেগুলো নিজে নিজেই সহি মানে এটার সনদ আপনার পুরোপুরি সহি যে হাদিসগুলো আপনার ইমাম বুখারি রাহেমুল্লাহ ইমাম মুসলিম রাহেমাল ইমাম মালেক রাহেমা উল্লাহ সহি আল বখারি সহি মুসলিম এবং মাত্তা ইমাম মালেক এই তিনটি হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো নিয়ে আসছেন এই হাদিসগুলো সবগুলাই। कारण सही माजार तेरस नम्बर हादी अबू मुसादी बर्णित আল্লাহ রসলাম বলছেন আল্লাহ রবীন্দন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ ইসরিক শুধুমাত্র মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না আর মুসাহীন হিংসুক নিন্দুকদেরকে আল্লাহ ক্ষমা করেন না এই যে হাদিসটা এই হাদিসটা এই বিষয়বস্তু সম্পর্কিত এরকম হাদিস আটটা হাদিস আসছে এরকম আরো আটটা হাদিস আছে মানে বিষয়বস্তু এটাই কথা এটাই যে আল্লাহ মাফ করে দেন কিন্তু শুধু দুই শ্রেণীর লোক হিংসুক নিন্দুক কারি এদেরকে আল্লাহ মাফ করেন না এই জন্য মহাদেশিন বলেন যে আটটা হাদিস আটজন মিলে যায় এক পক্ষে যদি দাঁড়ায় আপনার জিনিস একটা এটা আলগানোর জন্য দিছেন এখন একজনে পারে না দুর্বল চারি জন আসি যখন একসাথে ধরছে দুর্বল চারি পাঁচ জনে কিন্তু এটা তখন সহজ হয়ে যায় তো এই হাদিস সবগুলো দৈব আটাই দৈব আটওটাই দুর্বল কিন্তু দুর্বল আটটা যখন একসাথে মিলে গেছে এখন এটা শক্তিশালী হয়ে গেছে এই জন্য এটা সহিগাই রিহি মানে ওই অন্য আট্টার কারণে আরো বাকি সাপোর্টের কারণে এটা দুর্বল হওয়ার পরেও ওই শক্তিগুলা যখন তার সাথে যোগ হয়েছে তখন এটা শক্তিশালী হয়ে গেছে এই এই হাদিসটাকে আপনার অনেক মহাদেসেনেকেরাম সহি বলছেন তির্মিজির যিনি ব্যাখ্যা কারক সফি তির্মিজির ব্যাখ্যা কারক হলো আব্দুর রহমান মুবারক ফুরি রাহেমা তিরমিজির সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা তহফাতুল আহওয়াজই এই আব্দুর রহমান মুবারকুরী রহমতুল্লাহ তিনি বলছেন যে হাদিসটি ওই আরো আটটা সনদের কারণে তারপরে আল্লাহ তিনি দুর্বল সনদ এক হয়ে যাওয়ার কারণে এটা সহিগাই রিহী তো কারো কারো ওই আলবানির নাম শুনলে এলার্জি হয় আছে বাংলাদেশে আলবাণী রহমতুল্লাহ নাম শুনলে কিন্তু আবার যেটা আলবাণী সাথে মিলে যায় সেটা দলিল ফেস করে দেখবেন যেবাণীর নাম খুব সম্মানের সাথে উচ্চারিত হয় দেখবেন সব জায়গায় দলিল দিলেই প্রথমে বলে যে যে আলে হাদিসের ইমাম আল্লামা নাসির উদ্দিন আলবাণী আজকে রহমতুল্লাহ আলহ যোগ হয় অন্যদিন রহমতুল্লাহ হয় না আজকে কিন্তু দেখবেন যে উনার নামের সাথে সবাই রহমতুল্লাহ আলহ বলে যে উনি বলছেন যে এই হাদি সহি কারণ এটা তাদের দলের সাথে মিলে গেছে তা আসুপের সাথে মিলে গেছে যেটা দলের সাথে মিলবে এটা দলের সাথে না সহি সেটা খারাপ এজন্য মানে আলবানীর রহমতুল্লাহ এটাকে সহি বলছেন আবার অপরপক্ষে আবার কিছু ভাই আছেন আলবানীর রহমতুল্লাহলে সব মানে এই জায়গায় আসলে কয় আলবানি ভুল করছে এরকম আছে না কিছু ভাই দেখবেন যে লালিত নসবানের এই হাদিসকে আপনি যদি বলেন যে যে আলবানির মতো লালিত কয় আলবাণী বুঝে না আলবাণী সব বুঝে এই জায়গায় আসি আলবানি বুঝে না আপনি আমি যদি প্রথম আপনাকে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন মানহাজের উপরে চলব আমার মানহাজ কোনটা হবে ব্যাপারে পৃথিবীতে মূল মানহাজ হলো দুইটা একটা হলো তাকলিদে এই বিষয়ের উপরে বিস্তারিত আমার আলোচনা আছে এই দুটা না বুঝলে আপনি সহিচ্ছু বুঝবেন না আগাগোড়া কিছু বুঝবেন তো সহজ জিনিস না খালি দেন করবেন আর আমি জোরে বলবেন মনে করবেন যে সবে আপনি সহিয়া কীতা হয়ে গেছে সহিয়া সবচেয়ে জটিল এবং কঠিন ইমেসেন আসছে ডক্টর ইমেমসেন যা কয় তাই আমি কিচ্ছু বুঝি না আমি মূর্খ মানুষ জাহেল মানুষ দিন বুঝিনা শরীয়ত বুঝি না কিচ্ছু উনি যা বলে তাই উনি যদি মানে ব্যক্তির অন্ধ অনুকরণ এটাকে আরবিতে বলা হয় তাকলিদে আরেকটা হলো তানাক্কুল মাজাহেব সংক্ষেপে মনে হয় তানাক্কল একটা হলো তাকলিদ আরেকটা হলো তিন চার জনের মতকে এক জায়গায় ইমাম হোসেনের কথাও আনলেন ডক্টর মানজুর আল্লাহ আনলেন ডক্টর আবু বকরারিয়ার কথাও আনলেন ডক্টর সাইফুল্লাহর কথাও আনলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কথাও আনলেন চারি পাঁচজন হাফেজ আহমুল্লাহ তাদের সবাই কথা আনলেন আনার পরে আপনি এবার সিদ্ধান্ত নেবেন যে এর মধ্য থেকে কোরআন হাদিসের সাথে সবচেয়ে কাছে কোনটা ঠিক করবেন যে ডক্টর ইমামসেন যেটা বলছে এটা কোরআন হাদিস থেকে পঞ্চাশ গজ দূরে আবার ডক্টর মঞ্জুর আল্লাহ হাফেজাউল্লাহ যেটা বলছেন এটা চল্লিশ গজ দূরে আবার ডক্টর জাকারিয়া যেটা বলছেন এটা সত্তর গজ দূরে আবার আরেকজন বলছেন এটা তিরিশ গজ দূরে কোরআন হাদিস থেকে আরেকজন যেটা বলছে দশ গজ দূরে আপনি কোনটা গ্রহণ করবেন যেটা দশ গজ এটা কাছের কোরআন সুনার আপনি তখন এই ফার্স্টটা বাসি ভালোটা নেবেন এটার নাম হলো তানাক্কল ভাইনাল মাজাহেদ এটা যুগ যুগ হয়েছে এটা নজির আজকে নতুন না এটা ইতিপূর্বে যুগে যুগে এই তানাক্কল হয়েছে আমাদের দেশে আমরা যে মাঝাব অনুসরণ করি এই মাঝাবের নাম কি হানাপি মাঝাব হানাপি মাঝাবক এটা তানাক্কলি মাঝাব হানাপি মাঝাব বড় বড় তিনটা মাঝহকে একত্রিত করে এক মাঝহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আলাদা মাঝহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লের আলাদা মাঝাব ইমাম মোহাম্মদ রহম্লার আলাদা মাঝাব এগুলো তিনটা স্বতন্ত্র আলাদা আলাদা মাঝাব এই তিনটা মাঝাবকে পরবর্তীতে একত্রিত করে এক মাঝাবে রূপান্তর করা হয়েছে এবং এক মাঝাবে রূপান্তর করতে গিয়ে কোনো মাসালায় দেখবেন যে ইমাম আবু আলিফা রহমতুল্লাহের মতকে গ্রহণ করা হয়েছে আবার কোনো মাসালাই ইমাম আবু ইউসুফের মতকে গ্রহণ করা হয়েছে কোনো মাসালাই ইমাম মুহাম্মদের মতকে গ্রহণ করা হয়েছে মানে ওই তানাকল করার সময় যে তিন জনের মতটাকে একত্রিত করার পরে যার মতটা কোরআন হাদিসের বেশি অনুকূলে পাওয়া গেছে সেটাই গ্রহণ করা হয়েছে সেটাকে আবু আবুয়ানি হইতে পারে হতে পারে পারে। আবু এই জন্য অধিকাংশ আলায় আবুানিফার সাথে আবু ইউসুফের মিল নেই ইমাম মোহাম্মদের মিল নেই কিন্তু তাই বলে বলা হয় না যে এই ছাত্রগুলা বেআব হয়ে গেছে আবু আবুয়ানিফা অবস্থা এগুলা ছাত্র অথচ এগুলা তার বিপরীত কথা বলছে যেটা কোরআন বেশিক আছে এটা গ্রহণ করা এটার নাম হলো তানাকুল বর্তমান দুনিয়াতেও দুইটা পদ্ধতি প্রচলিত একটা তানাকুল আর একটা হইলো তাকলিদ তাকলিদ তাকলিদ হইলো पृथ्वी बर्तमान सब माधब गुप्त हुए चार अंधभरण तकली मजहब अनुसरण करब शी मधब से जाल ना दई ना हासान ना सही कि देख दरकार আমি মূর্খ মানুষ জাহেল মানুষ কিছু বুঝি না জানি না আমি এই মাঝাবের যা আছে তাই মানব এটার নাম হলো হলো বাইনাল তাকলে যে চারটা প্রসিদ্ধ আছে চার মাঝাবের সব প্রত্যেকটা মাসালায় চারটা একত্রিত করবেন একত্রিত করার পরে যেটা কোরআনার কাছাকাছি সেটা মেনে চলবে চাই সেটা সাহাপি হোক চাই সেটা মালেক হোক চাই সেটা আবুয়ানিবা হোক চাই সেটা আহমদ হোক ব্যক্তি আমার কাছে মূল বিষয় না মূল বিষয় কি দলিল এখানে আমি ব্যক্তি চিনি এখন আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি কি তাকলিদে শক্তি করবো না তানাক্কুল বাইনাল মাজা হেবেল আর এখন এটা স্পষ্ট ফতোয়া যে তাকলিদে থেকে এক মাজাব মানতে যায় তাহলে বিপদজনক কারণ হইলো সাধারণ মানুষ তো সুবিধাটা খুঁজবে খুঁজবে যে চারটার মধ্যে কোনটা সহজ সেটা খুঁজা মানে কি গুমরাহির দিকে চলে যাওয়া তাদের কথা হলো তাকলে সাক্ষী যে কোনো একটা মাঝার আপনি শক্ত করে ধরে রেখতে হবে এটার বাইরে যাওয়া যাবে না কারণ বাইরে গেলে আপনি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাস্তবে কিন্তু তাই হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল কারণ হলো আপনি সাধারণ মানুষ চারিমাজে এক মাঝাম মিলাইবেন কেমনে। আপনি বুঝবেন যে কোনটা সহি কোনটা বেশি কোনটা এটা আপনি বুঝবেন কিভাবে। এজন্য জন্য এরকম আলেম লাগবে এবং যে আলেমেরা এই তানাক্কুল করবেন ওই আলেমদের সহবতে আপনাকে থাকতে হবে আপনি যদি ওই তানাক্কুলের পথে হাঁটতে চান আর যদি বলেন যেন আমি তানাক্কুলের পথে যাওয়া দরকার নাই আমি যেমনি আছি বাপ দাদা যেমনি আছে এমনি থাকবে থাকব। তাহলে আপনি আপনি নতুন হাঁটতেছেন এর আগে কেউ হাঁটে নাই সর্বপ্রথম কে হাঁটছে বলেন তা দেখে আমাদের এই সহিয়াকিদার প্রথমে কে এই রাস্তায় হাঁটা শুরু করছে যে নাম বলেন না দুই একজনের আল্লাহ হকবার আল্লাহ বিপদজনক এই জন্য খেয়াল রাখবেন বেশি বেশি হালাকায় বসবেন বেশি বেশি সহিদারা আলমদের হালাকায় খোদ্ায় তাপসেরে বসার চেষ্টা করবেন না হয় আপনি ভালো চলতে যায় আরো উল্টা গোমরা হয়ে যাবেন রহমতুল্লাহ এই লোকের নাম মনে রাখবেন ভালো করে কি নাম শাইখুল ইসলাম শাইখুল ইসলাম বলা হয়েছে কেন এই উনি ইসলামের এই তানাকুলের এই সহি আকিদার চার মাঝাব মিলে এক মাঝাব এটার মূল প্রবক্তা উনি প্রথম পৃথিবীতে সর্বপ্রথম এই আমরা যে মানহাজ যে আকিদার যে উৎসলুভ যেই পদ্ধতিতে হাঁটার চেষ্টা করতেছি এটার প্রথম আবিষ্কারক সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উনি এই ইমাম ইবনে তাইমিয়ার এই খণ্ডের পতোয়া আছে এটা হলো ইমাম ইবনে তাইমিয়ার পতোয়ার দ্বিতীয় খণ্ড এরকম উনার ছত্রিশটা খন্ড আছে ইমাম ইবনে তাইমিয়ার পতোয়া এই ফটোয়াগুলা আপনি দেখবেন এই ফটোয়াগুলাতে এক মাঝাব তারপরে আরো যে সকল মাঝাব ছিল সেই সকল মাজহাবের ফতোয়া সহ একসাথে উনি একত্রিত করে কোনটা সাথে বেশি মিলে ওইটার উপরে উনি ফতোয়া দিচ্ছেন তাহলে আমরা যে পদ্ধতি অনুসরণ করে আমাদের পদ্ধতির সাথে ওনার পদ্ধতি মিলছে না তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এই রাস্তায় চলতে হলে প্রথমে দেখতে হবে যে এই ব্যাপারে এই মাছ আলায় ফেকি মাছ আলায় ইমামিবনে কি বলছেন আপনি যদি চলবেন তানাকলের রাস্তায় আর খুঁজবেন যে ও মুক সাহেব কি বলছে তাহলে কি রাস্তা দুটা এক রাস্তা দুটা ভিন্ন ভিন্ন এই যদি এই রাস্তায় চলতে চাই প্রথম খুঁজতে হবে শাইকুল ইসলাম ইমামিবনে তাই মিয়া তারপর আরো কয়েকজন মুরব্বের নাম মনে রাখবেন ওনার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম আহরি যে আরেকজন হইল ইবনুল কাজেম ওনার তিন বড়ো বড়ো ছাত্র ইবনুল কাইম ইবনে কাসির ইমাম আহাবি এরা হলো এক একটা সাগর মানে ইবনুল কাজেম মানে উনি একটা সাগর ইবনে কাসির মানে আরেকটা সাগর তারপরে আপনার ইমাম জাহাবি উনি আরেক সাগর এদের কিতাব না পড়ে পৃথিবী কেউ আলেম হইতে পারে না বুঝতে পারছেন এই তিনজনে সহিয়া কি তিনজন প্রতিকৃত একজন ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির আরেকজন হলেন। ইনে কাসীর বাদ দিয়ে কল্পনা করা যাবে না ইবনুল কাজ সকল দেওবন্দি মাদ্রাসা সিলেবাসে পাঠ্য করা নোবালা হলো রাবিদের জীবনী সাহাবাই জীবনী তাবাহিনের জীবনী আপনি রাবির জীবনী না জানিলে হাদিসের রাবি এটা কিভাবে। আপনি হাদিস যে সহি করা হয় কি দিয়ে রাবির জীবনী দিয়ে রাবির এটা জীবনী আগে জানতে হবে সে কত হিজরিতে জন্মগ্রহণ করছে কত হিজড়িতে মারা গেছে কার তার বাড়ি কোথায় সে যে আরেকজনের থেকে হাদিস নিল ওনার বাড়ি কোথায় তো এই জায়গা থেকে এই জায়গায় গেছে কিনা উনার বাড়ি মদিনা যার থেকে হাদিস বর্ণনা করছে তার বাড়ি শাম এই লোক জীবনে শাম গেছে কিনা দেখা গেছে জীবনে মদিনা থেকে বাইরে হয় নাই তো শামের এই লোকের সাথে তার দেখা হইলো কোথায় অথবা এই লোক মারা গেছে দুইশ হাদিস বর্ণনা করছে যার মুনি মারা গেছে আপনার বিশ্লেষণ করে এটা সহিদ্ধ আপনার ইমাম আজাহাবির বাদ দিয়ে কেউ এই হাদিসের উপরে পড়াশোনা করতে পারবে না সহি সহিদার তিন প্রতিকৃত তারপরে এসে আল্লাহকানি আল্লাহ সাউকানি না সারা দুনিয়া আলমের মধ্যে প্রসিদ্ধ সাউকানি মানে ওটা আরেক সাগর। আল্লামা আল্লা শাহী সহিদার শাহকানের কিতাব ছাড়া কেউ এই রাস্তা চলতে পারবে না যেটা বললামে বুঝতে পারছা জানা আমরা বলি না সহিদার বাই সোহি আকিদার মসজিদ সহিদার হালাকা এই সহিদার হালাকা মানে এই এই বাইনাল মাজাহেব ফেকি ব্যাপারে গেলে নাম হবে তানাক্কুল বাইনাল মাজাহেব আকিদার ব্যাপারে গেলে নাম হবে তারপরে হইল আপনার আল্লাপাক যাদেরকে এই আধুনিক যুগে চলার জন্য তাদেরকে আল্লাপাক খাস রহমত দান করে আল্লাহ বিশ্ব আলম দিয়েছিলেন একজন হইলেন শাহ বিন বাজ রহমতুল্লাহ আলহি একজন হইলেন মোহাম্মদ বিন সাহেহ আলু সাইমিন রহমতুল্লাহ আরেকজন হলেন। শাহেখ নাসির আলবানী কুফের মধ্যে কিছু আছে দশ হাত গভীর কিছু আছে একেবারে একশো হাত গভীর কিছু আছে ফাতালের সাথে সংযুক্ত আমাদের এলম হলো ধরেন ফাঁস হাত পর্যন্ত সর্বোচ্চ আর ওনাদের এলে সংযুক্ত একজন হলো আকেদার ক্ষেত্রে আকেদার ক্ষেত্রে কে শাহেকিন বাজ রহমতুল্লাহ আলহি ফের ক্ষেত্রে শাহবিন ওসাইমিন রহমতুল্লাহ আলী আর হাদিসের ক্ষেত্রে আর নাসুদ্দিন আলবানী রহমান এই এই নামগুলা মনে রাখবেন সময়। এবং এই সোহিয়াকে ওপরে চলতে গেলে এই গেলে এদের মাসালা খুঁজবেন খুঁজবেন যে আমার ইমামিবনে তাইমিয়া কি বলছেন ইবনুল কাইম কী বলছেন ইমামা জাহাবি কী বলছেন ইমাবিবনে কাসির কি বলছেন আল্লামা শাহকানি কি বলছেন শাহেখুল হা শাহুল্লা দেহী রহমতুল্লাহ কী বলছেন শাহেক বিন বাস কি বলছেন সোহালিন হুসাইমিন কি বলছেন আলবানি কি বলছেন এবং বর্তমানে জীবিত যারা আছেন এদের মধ্যে শাহে সহলেবিন ফাউজান আল ফাউজান হাফেজাউল্লাহ উনি কি বলছেন উনি হলেন বর্তমান বিশ্বের শীর্ষ আলমদের একজন একেবারে প্রথম তিন চার জনের মধ্যে একজন সহলেবিন ফাউজান আল ফৌজাহান হাফেজাউল্লাহ তারপরে আছেন আপনার মোহাম্মদ আল আমিন শান্তিতি উনি মারা গেছেন উনিও আমাদের এই রাস্তার বড় এক মুরব্বী মোহাম্মদ আল আমিন আর শানি আরেকজন আছেন এদেরকে শান্তানি এখনো জীবিত এবং পৃথিবীর চারি পাঁচ জন আলেমের মধ্যে একজন ওনার ইন্টারনেটে যে সার্চ দেবেন মোহাম্মদ আল হাসান আব্দু আর শানি ওনার হাজার হাজার লেকচার পাবেন বিভিন্ন বিষয়ের উপরে মদিনার মসজিদ আবার পৃথিবীর বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে বিশ্বে তার দ্বিতীয় কাউকে দেখেন নাই সোহান মানে এরকম কিতাবের পাতা পাতা তার মুখস্থ একটা দুটা কিতাবও না শত শত কিতাব মুখস্থ মানে ওনার এলমি অবস্থা দেখলে আপনি তো মনে করবেন যে মানে তখন বুঝে আসবে যে সাহাবাই কেন তাহব তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে সহিদানা এই কথাটা আমি এই ব্যাখ্যাটা করছি এই জন্য যে আপনি যখন সহি আকিদার উপরে তানাকুল বাইনাল মাজাহিবের উপরে চলবেন তখন আপনি ফতোয়া দিয়ে বসবেন যে আলবাণী এই মাসালা ভুল করছে সাইকবিন ওসাইমিন এটা বুঝে নাই সাইকবিন বাজ বুল করছে মানে কত বিশাল বড় বড় মুফতি হয়ে গেছে যে এরা ভুল করছে দুই দিকে তা আসছ দলাদলে একদিকে মানে ওই যেই যেই জায়গায় দেখা যাবে যে মিলবে আলবাণীর সাথে ইবনে তাই মিয়ার সাথে মক্কামুদ্দিনের সাথে সেইটা একবারে জোরে সেই পতোয়া যেমন এই যে আজকে রাত্রে দেখবেন যে সমস্ত আলবাণী আলবানি এত হয় তিনি তো রাফুলি এদাইনের কথা বলছেন তিনি তো আমিন জোরে বলতে বলছেন তিনি তো বুকের উপরে হাত বলছেন তার তো আরো শত শত আমল আছে খালি এটা তো না তো কেন ফেতনা হইলো তো যদি ফেতনা হয় বিশ্বাকাতের দলিল কোন জায়গার দলিল মক্কামুদিনা মক্কামুদ্দিনে বিশ্বাখাত আলহামদুলিল্লাহ দলিল তো যদি মক্কামুদ্দিনে বিশ্বের দলিল সহি হয় তো মক্কামদিনে যত আমল আছে সবে তো সহি তো দলিল। বিশ্বাখাত অসংখ্য ইবনে তাই মিয়ার ফতোয়া দেখবেন যে অনেক ফতোয়া যেটা মিলে যায় আমাদের দেশের সাথে ওই ফতোয়া লেখার সময় এক নম্বরে ইবনে তাই মিয়া এরকম লেখা হয় আর যেটা মিলে না কয় যে এটা হলো লাহাবীর গুরু যে ইবনে তাই এই হলো মানে একদিকের দলবাজি আরেক দিকের দলবাজি দেখেন আরেক দিকের দলবাজি হলো যে নাসির উদ্দিন আলবানির রহমত আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আলবানির কোনো ফতোয়া যদি আমার দলের সাথে না মিলে আলবানি ভুল করছে ইবনে তাইমিয়া আমার অনুসরণীয় অনুকরণীয় সব ঠিক আছে ইবনে তাইমিয়ার কোনো মশালা আমার সাথে মিলতেছে না এবার ইবনে তাইমিয়ার ইমরা ফতোয়া দিতে দেরি নেই এটা আরেক গোমরাহি আরেকটা আশ্ব এর আমরা বলতেছি যে এই হাদিসটা যেটা আমরা আলোচনা করলাম যে আটটা সনদে যে আসলে আলবাণী এটা আজকের যুগে চোদ্দশো বছর পর সহি বলে নাই আলবানির আগে আরো শত শত এটাকে সহি বলছেন দই বলছেন বলতে হবে যে ওই আলবানির নাম বাদ দিয়ে যারা সহি হেদের নাম বলবেন তাহলে আর বলতে পারবেনা যে আলবাণী বানাইছে আমার কথা বুঝতে পারছেন द हम गए फदायल प्रमाणित नम्बर पॉन्ट कर